অবলোকন করার জন্য যারা অপেক্ষমান তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে এই মুহূর্তে যে পর্বটি আপনাদের সামনে আমরা আলোকপাত করব সেটি হচ্ছে দাজ্জালের কাহিনী আমরা অনেকেই অবগত আছি যে দাজ্জাল হিসাবে একজন বিভৎস আকৃতির কিম্বূত কেমাকার মানুষের আগমন ঘটবে যে ইমান হরণ করবে ও পাপাচারে মানুষকে ডুবিয়ে দিতে সে চেষ্টা করবে যারা আল্লাহ সুবাহতালার উপরে খালেস ইমান এনেছে जरा आम एसालेह कर तर शुदुम्रार धोखा थपचेषा थे रक्षा पा अल्लाह रक्षा करण आलोचकवृंदे मुख्य विस्तारित सुनब आसुँ आज के पर्वटी आलोचनार्ज जरा आमंत्रण स्टूडियोते तेचय करिए दे प्रवीण अत्यंत प्राज्ञ आलोचक শেখ প্রফেসর ডক্টর হাফিজ এবামালিক এবং আরো রয়েছেন আমাদের সাথে ডক্টর এবং রয়েছেন আমাদের শেখ মুজফর বিনসেন আসসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা দাজ সাংঘাতিক ভয়ঙ্কর একটি বিষয় যা নেবী মোহাম্মদ সালাহ আলী ওসাল্লাম আমাদের সতর্ক করে গিয়েছেন এবং বিশ্ব নবী নিজেও দাজ্জালের খপ্পর থেকে দাজের এই বিভিন্ন ধরনের অপচেষ্টা থেকে আল্লাহ সুবাহর কাছে পানা চাইতেন আল্লাহ হুমাইন্নি আউজিকা মিন আদাবিল কবউজিকা মিন ফিতাল একথা প্রিয় নবী ঘটনা অনেক ব্যাপক ফাতেমা বিনস থেকে বর্ণিত মূলত হাদিস্টা তামিমুদ্ি বলে পরিচিত রসদালাম একদিন আদায় করে ঘুরে বসে বললেন তোমরা যে যে স্থানে আছো সেই স্থানে অবস্থান করো তোমরা কি জানো আমি কেন আজকে কথাটা বললাম এ বলে তিনি শুরু করলেন যে তামিম উদ্দারি নামে একজন ব্যক্তি তিনি ছিলেন খ্রিস্টান অতঃপর তিনি ইসলাম গ্রহণ করেন এবং আমার কাছে একটি ঘটনা বর্ণনা করেন ঘটনাটা হলো এই যে তিনি তার তিরিশ জন সাথী নিয়ে এক সাগরের মাঝে নৌকায় বের হয়েছিলেন বের হওয়ার পরে সাগরের ঢেউ শব্দটা আসছে যে খেলা শুরু করল একটা এক মাস পরে এই জাহাজটি কিনারায় ভিড়ে গেলো জি একদীপে ভিড়ে গেল দ্বীপ থেকে নেমে গেল যাওয়ার পরে জনগণ একটু সামনে আগাতে দেখলো এমন একটা অদ্ভুত প্রাণী আহ্লাভ সাহাড়ি বলা হয়েছে একইবারে পশমে ভর্তি বোঝা যাচ্ছে না কুবুলঘু আর দুবু রঘু কোনটা তার পিছন আর কোনটা তার সামনে বোঝা যাচ্ছে না লোমে ভর্তি তখন আমরা জিজ্ঞেস করলাম যে তুমি কে তখন সে বললো আনা যাসা আমি হলাম গোয়েন্দা অবশ্য তারা মনে করলো যে এই শয়তান হয়তো হবে শয়তান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তুমি কিসের গোয়েন্দাগিরি করো সামনে যাও একটা দেখো আশ্রম দায়ের শব্দ আসছে হাতিছে যে একটা ঘর আছে সেখানে যাও তখন তারা সেখানে গেলেন যাওয়ার পরে দেখলেন তিনি বলেছেন মা রয় তু আসাদান এইরকম সৃষ্টি আমরা কখনো দেখিনি কঠিন সৃষ্টি কঠিন সৃষ্টি আর তাকে শক্ত করে বেঁধে রাখা হয়েছে একেবারে এই পায়ের হাঁটু থেকে নলা পর্যন্ত হাতটাকে মুড়ে বাঁধারা আছে একবারে তখন সে জিজ্ঞেস করলো আমাদের দেখে তোমরা কোথায় থেকে এসেছো। কে সংবাদ দিল তখন বললো আমাদের এই রকম একটা পশু সংবাদ দিল কিছু বোঝা যায় না তাকে আমরা শয়তান মনে করে আমরা দূরত্ব এখানে চলে আসলাম তখন ওই লোকটি জিজ্ঞেস করলো যে এরকম সৃষ্টি যা কোনোদিন দেখেনি বিশাল আকৃতির সৃষ্টি তখন বল তোমরা কারা তখন তারা তামিম উদ্দারের সাথীরা পরিচয় দিলাম আমরা হলো আরবের মানুষ যে তাই আমাকে কিছু সংবাদ দাও যে হ্যাঁ খেজুর দেয় তো তো বলছে দেখবে একসময় খেজুর দিবে না দ্বিতীয় প্রশ্ন করল যে তাবারিয়া নদীটা কি আছে তখন বলছেন যে হ্যাঁ তাবারিয়া নদীটা আছে মানুষ সেখান থেকে পানি পান করে সে বলল যে দেখবে একসময় পানি থাকবে না পানি শুকিয়ে যাবে তারপরে জুগার নদী আছে কি তখন বলল যে হ্যাঁ যুগার নদী আছে তারপরে প্রশ্ন করল। যে নাবিগিল উম অর্থাৎ এই নিরক্ষরদের নবী সম্পর্কে আর একটা প্রশ্ন করলো তোর হ্যাঁ নবী তো এসেছেন তে মাফাল আরব তার সঙ্গে আরবরা কি আচরণ করেছে তো উত্তরে বলে দিল যে তার সঙ্গে তারা যুদ্ধ করেছে তাদের উচিত কল্যাণ হলো তার আনুগত্য করা দাজাল উপদেশ দিচ্ছে যে নবীর আনুগত্য করা তার জন্য উত্তম তখন তারা বলছে যে ঠিক আছে আমি কি আমার পরিচয় শোনো না একটা হলো মক্কা এবং মদিনা তার দিকে ফেরেস্তারা ফেরেসটা দিয়ে সেটা সংরক্ষিত সংরক্ষিত আছে কারণ তাদের প্রত্যেকের হাতে তরবারই আছে আমাকে তারা রোধ করবে তারপরে দাঁত বলছে তার বক্তব্য অনুযায়ী যে আমি চল্লিশ দিন অবস্থান করবো হাবাত্তু সব জায়গায় বিচরণ করব। দুইটা স্থান বাদ দিয়ে ঢুকতে পারবো না কেন কারো ফিরস্ত আছে। আর নবী মোহাম্মদ সাল্লাম এই ঘটনা বর্ণনা করার পরে যে দেখো ইন্নাহা তৈবা ইন্নাহা তৈবা ইন্নাহা তৈবা জি এটা হলো পবিত্র এটা হলো পবিত্র এটা হল পবিত্রাই হাদিসটা বর্ণনা করছিলেন এটা হলো হাদিসের ঘটনা আর অন্য হাদিসে অনেক বর্ণিত হয়েছে তার এক হাতে জান্নাত থাকবে এক হাতে জাহান নাম থাকবে সে আকাশকে বলে পানি দাও জমিনকে বললো ফসল উৎপাদন করো জমিনে বড় জিনিস হলো যে ইতিমধ্যে তার প্রথম দিনটা হবে এক বছরের মতো দ্বিতীয় দিনটা হবে এক মাসের মতো তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের মতো তারপরে যেমন দিন আছে এরকম দিন হবে জি এরপরে থেকে আরো কি গভীর আছে কিনা মানে যেমন এখানে শেষ মদিনে আসবে মদিনে আসার পরে চালাম কাবিল মদিনা মদিনের ওখানে সে তিনটা চিৎকার দিবে মদিনা থেকে যারা আছে সব আমাদের কাছে জানিয়ে গেছে তখন সে বলবে যে আমি যদি তোমার মাকে জীবিত করি পিতামাতাকে তুমি ইমান আনবে কিনা বলছে পিতা জীবিত করো জীবিত করা হবে তাকে পিতা মাতাকে আসলে জীবিত করা হবে না দুইটা শয়তানকে করে আক্রিয়ে দেয়া হবে শেষ পর্যন্ত আমার মনে হয় আর একটু সামনে এগিয়ে নিয়ে যেতে পারে সেটা হচ্ছে সে ঢুকতে না পেরে বলুন এখানে শেষ করতে না পেরে সে যাবে বাইতুল মাকি রওনা হবে পথে তখনই ঈসা আলাইসালামাজিল হবেনারি ফিরে তারা চড়ে তিনি নামবেন নামে তিনি নামাজ পড়বেন উপস্থিত থাকবেন আপনি কি জন্য আসেন আমি শুধুমাত্র দাজ্জালকে হত্যা করার জন্য আসছি আমাদের বিরতির সময় এসে গেল তো ওই পর্যায়ে আমরা আপনাদের সামনে ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবারও আমরা আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসবো ইনশাআল্লাহ ততক্ষণ আমাদের থাকুন আসসালাম রহমতুল্লাহ ডায়নকুটে ডক্টর জাকির নাইক ইন আল বর্ডস দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বা সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও জীবন অর্জন করতে একমাত্র মোহাম্মাদের সাল সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত্মানিত দর্শক শ্রোতা আমরা আবারও আমাদের ধারাবাহিক আলোচনায় ফিরে আসলাম খালিল্লাহুল হ্যাম যে আলোচনা চলছিল যে দাজ্জালের কাহিনী যা আমরা হাদিসের অনুবাদ থেকেই বুঝতে পারি যে দাজ্জাল কেমন হবে কখন আসবে এবং পৃথিবীতে এসে সে কি নৈরাজ্য সৃষ্টি করবে তার প্রথম কাজ হবে যে ইমানদারদের ইমান হরণ করা তো প্রকৃত ইমানদার যারা আল্লাহ আল্লা সুবাহনতালার কাছে যারা আত্মনিবেদন করেছে খালেজভাবে যারা দিনের উপরে দৃঢ় পদক্ষেপে ইস্তেকামত করতে পারবেন তাদের কোনো ভয় থাকবে না তারা আল্লাহ সুবাহনাহ তালার রাহাম এবং দয়ার বদৌলতে দাজ্জালের খপ্পর থেকে অবমুক্ত থেকে ইমান নিয়ে পৃথিবী থেকে চলে যেতে পারবেন আল্লাহ আমাদেরও সেই তৌফিক দান করুন সম্মানিত সুদী আমরা সর্বপ্রথমেই আজকে ডক্টর জাকারিয়াকে আহ্বান করব যে আপনি বলুন তিনি এটা বলার জন্য বলেছেন যে আল্লাহ এবার তাকে মাসিহ বলেছেন কেন বলেছেন আলমদিন বা আলোচনা আছে যে সে দুনিয়া মাসিহ করবে সারা দুনিয়া কেউ বলেছেন এটা কেউ বলছেন না তার একশো যেহেতু আশ্রয় চেয়েছেন এবং তার উন্মত কে পানা চাইতে বলেছেন আমি তোমাদেরকে অতিরিক্ত একটা জিনিস বলছি সেটা হচ্ছে যে তোমাদের রব অন্ধ ননন কানা নন লোকটি কানা হবে আল্লা উন্নতের মধ্যে অবশ্যই আসবে দার যা এটা আর একটা জিনিস প্রমাণ করে যে এটা মানুষ এটা কোনো সভ্যতা নয় এটা মানুষ এবং সে সভ্যতা নয় এটা মানুষ এবং সে ঠিকই সারা দুনিয়া ইয়া করবে এবং এটা আরো প্রমাণ করে যে এই করে তাহলে আরেকটা বেশি জিনিস প্রমাণ করে যে একজন ভালো ইমানদার মানুষ তার ইমান রাখতে পারবে না এই তার সাথে সাক্ষাৎ না হওয়ার জন্য তার সাথে সাক্ষাৎ না হওয়াটা হচ্ছে ইমান সাক্ষাৎ যেন না হয় তারা দেখেছে আসবে এটা হচ্ছে বাস্তবতা এবং এই কথাটাই আমাদের পরিষ্কার দরজাল এমন এক পাওয়ার নিয়ে আসবে যে পাওয়ারের সামনে যদি কোন পাগলা দেখি তার কাছ থেকে কোনো অলৌকিক বলবো না যে কোন অন্য ধরনের কিছু দেখি তাকে আমরা অনেক কিছু মানতে বলা যায় এখন যদি যার বের হয় তার অভাব হবে না থাকবে না এটা ঠিক এবং শিরকে লিপ্ত না হই এই কথাটা আমাদের মনে রাখতে এখন এটা দেশে দেশে ছড়িয়ে পড়েছে এই ধরনের বিষয়গুলো অনেক জায়গায় এগুলো নিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে ভালো ভালো মানুষ বিভ্রান্ত হয়ে তার ইমানটাকে দুর্বল করতেছে কেউ ইমান হারা হচ্ছে এই জন্য আমি এই জিনিসটা তুলে আনছি যে আমাদের সমাজের সাথে এটাকে আমরা মিলিয়ে দিচ্ছি সামনে আরও ভয়াবহ সময় আসতেছে আরও ভয়াবহ সময় আসতেছে তখন আমাদের কি অবস্থাটা হবে সুপ্রিয় দর্শকদের আমি এই জন্য বলব যে ভাই ইমানটাকে মজবুত করে আমলটাকে মজবুত করে আমরা ইমান আমলটাকে যদি মজবুত করি ইনশা আল্লাহ ওই যুবকের মতো মদিনামনা ভরার আমরাও ইমান হারা হব না আমরা ইমান হারা হব না এটা যেমন কথা ঠিক বলছি এমনিভাবে আমরা দজ্জালের সামনে হতে চাই না আমরা মুখোমুখি হতে চাই না উল্লেখ করা যেতে পারে যে আধুনিক সভ্যতায় আমরা যে গা ভাসিয়ে দিয়েছি যেটা সামনে আসছে সেটাকে গ্রহণ করছি তাহলে যেখানে দাঁত সরাসরি জান্নাত হাতে নিয়ে আসবে জাহান নাম হাতে নিয়ে আসবে মানুষকেময় বিষয়ে প্রতারিত হওয়া যাবে না ওই জন্য কথাটা বললাম যে এসকে যুগে যদি দাঁত জাল বের হয় তো সবাই দাঁত ঢুকে যাবে কারণ মনে করবে যে এটাই হলো জানি দেখি না যেটা দেখতে পাচ্ছি দাঁত জল পন্থী হয়ে গেছে। এই জন্যই রসুল সালাম আমাদেরকে বলেছেন যে দাঁতজাল থেকে পানা চাও চারটি মৌলিক বিষয় থেকে রসুল সাল্লাহ সালাম পানা চাইতেন তার মধ্যে দাজ্জাল সকল নবী চাইতেন কারণ হলো দাজ্জালের প্রভাব যেন এরপরে মানুষের দার্জাল ব্যক্তি মনে করবে না সভ্যতা স্বাভাবিক ভাবে নিয়ে নিচ্ছে এই জন্য তখন তার আশাটাও স্বাভাবিক হয়ে যাবে এরকম অবস্থা একটা পরিস্থিতি তৈরি হচ্ছে আর আমরা যেমন সভ্য থাকে বা বিভিন্ন তত্ত্বকে নিয়ে আমরা দার্জালের রূপ দিয়ে বলছি যে হবে এই যেমন ঠিক নয় আমরা এটা কিন্তু জানাতে পাচ্ছি না দার্জালের আলোচনা এই যে আমরা আজকে টিভিতে আলোচনা করছি এই আলোচনাটা আমাদের উচিত সকল ঘরে ঘরে বা মসজিদে আলোচনা এই ব্যাপারে আলোচনা করা উচিত যে তোমরা দরজাল থেকে পানা চাও দরজাল থেকে তোমরা খুশিয়ার থাকো দরজালের বর্ণনা এই এই আছে দেখো এটার মধ্যে যদি তোমরা না থাকো তাহলে পরে তোমাদের ইমানে দুর্বলতা বেড়ে যেতে পারে আর একটা একটা শিক্ষা হলো দাঁত বধ দাঁতালের মতো একটা লোক বলছে যে উহু দাঁতজালের শেষ নসিহত হলো এই যে মানুষের জন্য মোহাম্মদ সাল্লা সাল্লামকে মেনেলে তার মধ্যে কল্যাণ রয়েছে সুতরাং রসুল মোহাম্মদ সাল্লাম যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছে এই আদর্শ মানতে হবে এর অর্থ এটা নয় যে এটা দাঁত জালের উনসি হত দাঁত জালের নসি নয় এটা নয় আল্লাহ আল্লাহ প্রাকার নির্দেশ রসুল সাল্লামের আদর্শ মেনে চললে সেটা হচ্ছে যে আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে দাঁত কিন্তু আমরা মানুষ যেমন আছে তেমনি রসল্লাহাম বলেছেন দাঁত ফেতনাটা বড় ফেতনা এবং দাঁত হবে অনেকগুলি দাঁত আসবে এর আগে তো দার্জাল শব্দ অর্থ হচ্ছে যেভাবে সেটা সভ্যতা কেন্দ্রিক সভ্যতা কেন্দ্রিক এবং সেখানে ব্যক্তি কেন্দ্রিক যারা দরজাল হবে এখানে আমি যেটা বলতে চাচ্ছি সংক্ষেপে সেটা হচ্ছে যে আমরা এখনই যখন ইউরোপে যাই বা আমাদের সন্তান সন্ততি বা আমাদের আত্মীয় কেউ গেলে কিছুদিনের মধ্যে তারা এত পরিবর্তন হয় সেটা ইসলামের মধ্যে তাদেরকে খুঁজে পাওয়া যায় না এটাই দেখা যায় আমাদের কাজ করা দরকার আছে সেটা হলো বললেন চল্লিশ দিন থাকবে প্রথম দিনটা এক বছরের মতো হবে বললেন তোমরা ঘড়ির আবিষ্কার এক সময় হবে সময় ভাগ করা একটা পরিবেশ আসবে আজকে অনেকে প্রশ্ন করে যে যে দেশে ছয় মাস রাত ৬ মাস দিন হয় আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই হাদিসের আলোকে আমাদের দর্শক শ্রোতাদের সামনে পরিবেশনের জন্য সুপ্রিয় দর্শক শ্রোতা আলোচনার গতিশীলতায় আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পড়েছি আমরা আজকের এই আলোচনা এখানেই পরিসমাপ্ত করতে চাচ্ছি আমরা দজ্জালের খপ্পর থেকে দজ্জালের ধোকা থেকে দাজ্জালের প্রতারণা থেকে বেশি বেশি করে পানহা চাইব এবং আমাদের আমল আমাদের আমুলি জেন্দেগি পবিত্র কোরআন এবং শাহি হাদিসের উপরে যতটা আমরা মজবুত অবস্থানে নিতে পারব ততটাই আমরা দাজ্জালকে প্রতিহত করতে সক্ষম হবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আহত الله আসসালামুক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 कथा कर्म पूर्वे विद्दे अजानी तात्पर्य अजान शेषे जा प्रदान कर जीवन सफलता कीज कर आल्ला मुखर पवित्रतारम आल्लाह के सन्तुष्ट करो फजिलत जाना देखाएल बुधवार सन्धा साढ़े पांच टाइम सकाल छ